মানবতা সমাধান <tip> দর্শক মন্ডলী আমরা সহিয়াল বুখারি থেকে কিতাবুল কাক থেকে ধারাবাহিক হাজির আলোচনা শুনে আসছি সর্বশেষ যে হাজিস আমরা আলোচনা করছিলাম সেই হাজিসটি সম্পর্কে আপনাদের আবার দৃষ্টি আকর্ষণ করছি সাত ধরনের লোককে সাত শ্রেণীর লোককে আল্লাহ তালাকে আমাদের দিন আরও নিচে সায়া দান করবেন তার মধ্যে প্রথম ছিল আল ইমামুল আদেল যে ন্যায় বিচারক অথবা ন্যায় পরায়ণ শাসক এ বিষয়ে আমরা কয়েক সেশন আগে বিস্তারিত আলোচনা করেছি ন্যায় বিচারক শাসকের মর্যাদা ফজিলত ন্যায়পরায়ণ শাসক এবং বিচারকের শান তাদের আখেরাতে কী মর্যাদা আল্লাহ তালা দেবেন আর যদি কেউ বেঞ্চ করে তার কি শাস্তি হবে তা আমরা শুনেছি এরপরে দ্বিতীয়টা হচ্ছে শাহাবনা শাহ আফি ইবাদাহ ওই যুবক যে আল্লাহ তালার ইবাদাতে যৌবন কাল অতিক্রম করেছে তিন নম্বর হচ্ছে রাজারুন কালবহু আল্লা বিল মেসাজ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে একদম সংযুক্ত আছে লাগানো আছে চার নম্বর হচ্ছে রাজুল্লা নেতা ইস্তমা আলাইহি ওয়তাফর আলাইহ দুই লোক যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে তার ভিত্তিতে তারা সঙ্গে থেকেছে যখন তারা আলাদা হয়ে গেছেন তখনও তাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে মোহব্বতের কোনো ঘাটতি হয়নি পাঁচ নম্বরে হয়েছে ও রাজন তি মানসা বিন ও জামাল একজন লোক যাকে সুন্দরী মহিলা অত্যন্ত সামাজিক মর্যাদা সম্পন্ন মহিলা যাকে আহ্বান করেছে অন্যায় কাদের দিকে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর হচ্ছে রাজন তাকা আখফা তাহু ম্যা তুন ফেকু ওই ব্যক্তি যে যখন দান খায়রাত করে এত গোপনে করার চেষ্টা করে যে বাম হাতও জানে না দান হাত কী পরিমাণ দান খয়রাত করেছে সর্বশেষ রাজলুন জাকার আল্লাহ খালিয়ান ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে একান্তভাবে একা একা স্মরণ করেছে আর তার অন্তর দিয়ে দরদর করে পানি ঝরে পড়েছে এই হাদিসগুলোর যে সাতটি শ্রেণী বলা হয়েছে কোনো কোনোটার মধ্যে আমরা বেশি করি একটু বিস্তারিত আলোচনা সুযোগ নিব আর কোনোটা হয়তো আমরা দ্রুত গতিতে পার হয়ে যাব। দ্বিতীয়টা হচ্ছে সাব নশা ইবাদতে রববিহী ওই যুবক যে তার রবের এবাদতে যৌবন কাল কাটিয়েছে কালের এবাদতের মধ্যে আল্লাহ তালার কাছে অনেক বেশি মর্তবা আছে শাহান আছে যে যুবক তার এই যৌবন কাল আল্লাহ তালার দিনের মধ্যে কাটিয়েছে তার জন্য আল্লাহ তালাকে আমাদের দিন আর সিসে সায়া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 বিভিন্ন ফিতনার দিকে তারা পা বাড়ায় কারণ ওই একটা সুযোগ শয়তানের মানুষকে গমরাহ করে দেওয়ার জন্য তখন মানুষের মনে হা আল্লাহ তালার সঙ্গে জবাবদিহি দিনদারি এগুলোর দিকে মনটা সহজে ঝুঁকে না কারণ দুনিয়াকে এনজয় করার উপভোগ করার বয়স তখন মনে হয় যেন রঙিন চশমা লাগিয়ে সারা পৃথিবীকে রঙ্গিন মনে হয় ওই সময় যারা আল্লাহ তালার দিনের দিকে আসে ইমানকে মজবুত করে আইলেম শেখার চেষ্টা করে এবং এ বাদাতে মনোযোগ দেয় দিনমুখী হয়ে যায় তারা সত্যি বড়ো মর্যাদাশীল আল্লাহ রবুল আলমিন তাদের প্রতি স্পেশাল সম্মান করবেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে আর সরীশে সায়া ধান করবেন এরপর আমরা যাব তিন নম্বর বিষয়ের দিকে তৃতীয় শ্রেণীর লোক যাদেরকে আর সরিচে সায়া দেওয়া হবে তারা হচ্ছে রাজরুন কালবহুম আল্লাহবিন মেসাজেদ ওই লোক তার অন্তর মসজিদের সঙ্গে একেবারে সংযুক্ত আছে মসজিদ থেকে তার অন্তরকে আলাদা করা দেয় মসজিদের সঙ্গে তার সাংঘাতিক মাহাব মো আল্লাহ মানে লটকানো অথবা গেথে দেওয়া সংযুক্ত করে দেওয়া এই লোকের মর্যাদাও আল্লাহর কাছে অপরিসীম মসজিদ এমন একটি নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ তালার জন্য। যেখানে শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা হয়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 আল্লাহ তালাকে ডাকার জন্যই শুধুমাত্র নির্মাণ করা হয় সেগুলোর মর্যাদা এই জমিনের মধ্যে আল্লাহ তাল্লা কাছে অপরিসীম আমরা এই মসজিদের ফজিল সম্পর্কে আজকে বিস্তারিত কিছু হাজির শুনবো ইনশাল্লাহ এবং মসজিদের আদাব মসজিদে যাওয়ার আদাব মসজিদে থাকার আদাবগুলো মসজিদে কোন জিনিস করা ঠিক নয় কোন কোন জিনিস মসজিদে বেশি করে করা উচিত এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তালা মসজিদের ব্যাপারে তার ফজিল সংক্রান্ত বিষয়গুলো আগে আমরা শুনি মসজিদ হচ্ছে আল্লাহ তাল কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা এই জমিনের মধ্যে এ প্রসঙ্গে রসুরুল্লাহ সাল্লি সালাম সাদ করেন আহাবুল বিদাহি মসজিদ আফগাদুল বিলাদি ইহি আসওয়াহা জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গাগুলো হচ্ছে আল্লাহ তালা কাছে মসজিদগুলো আর সবচেয়ে খারাপ জায়গা আল্লাহ তালা কাছে হচ্ছে জমিনের মধ্যে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 ইংল্যান্ডে বা পাশ্চাত্য বলে উইন্ডো শপিং উইন্ডো শপিং কথা বোঝেন যে জানালা দিয়ে শুধু দেখবে বা এরকম করে দেখবে যে কি কি আছে কেমন আছে এ দেখার মধ্যে একটা সময় কাটানো একটা আনন্দ এই যে সময় অনেকেই দিন কাটায় একবারে কয়েক ঘন্টা কাটায় আল্লাহ আল্লাহতালার কাছে এই জন্যই বাজারটা খারাপ জিনিস আর তার অপজিট, ম্যাসটি অত্যন্ত উত্তম জায়গা আল্লাহ তালার কাছে এটা সহিমুসিমের হাজির ছিল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 সময় না দেয় তাহলে বুঝা গেল সে ভালো দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে যাবো এখন ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা পুনরায় শুরু হবে আসসালাম আলাইকুম আহমতুল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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক মন্ডলী আমরা মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক রাজরুন কালবুহম আল্লা কমিল ওই লোক যার অন্তর মসজিদের সঙ্গে সম্পর্কিত একদম লেগে থাকে তার ফজিলত সম্পর্কে হাজির শুনে আসছিলাম যে আল্লাহ তালা তাকে আর শুনেছে সায়া দান করবেন এবং এই প্রসঙ্গে আমরা মসজিদের কিছু ফজিলত আহকাম আদাব জানার সুযোগ গ্রহণ করছি মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ককে কিভাবে অত্যন্ত মজবুত করা যায় যাতে আমরা এই মর্যাদা পেয়ে যাই আমাদেরকে আল্লাহ তালা কনসিডার করেন যে আমাদের অবস্থা হচ্ছে মোয়াল্লা কনসাজিদ মসজিদের সঙ্গে আমাদের অন্তর জুড়ে থাকে সংযুক্ত হয়ে থাকে সেটা আমরা কিভাবে আর্ন করতে পারি অ্যাচিভ করতে পারি এইটা নিয়ে আলোচনা চলছে আল্লাহ তালা জিনের ১৮ নম্বর আয়তের সাত করেছেন ওয়ান্লা আহাদা যে মসজিদ আল্লাহ তালার জন্য কাজেই আল্লাহর সঙ্গে কাউকে আর সেখানে ডেকো না অর্থাৎ শেরে করো না তাহলে মসজিদ আল্লাহর জন্য বানানো হয় মসজিদ আল্লাহর জন্য কি দুনিয়া আকার জমি সবই তো আল্লাহর জন্য লীলাহি মাহি ইসলামাওয়াতে ও মহফিল কিন্তু এখানে শুধু মসজিদ আল্লাহর জন্য বলার কারণটা কি যদিও আমরা সবাই আল্লাহর জন্য ইন্না লিল্লাহ আমরাও আল্লাহর জন্য। দুনিয়া আকার জমিন সমস্ত মখলুক আল্লাহ তালার জন্যে কিন্তু মসজিদকে আল্লাহ তালার জন্য খাস করে বলাতে এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে মসজিদ খাস আল্লাহর ঘর এই জন্য আমরা মসজিদকে বলি বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর বলতে মানুষের ঘর যখন হয় তখন মানুষ থাকার জন্য যে ঘর বানায় তাকে তার ঘর বলা হয় তার ঘর তার বাড়ি এই সেন্সে আল্লাহতালার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় আল্লাহর ওই সেন্সে কোনো ঘর লাগে না বাড়ি লাগে না এর পরেও আল্লাহ তালা বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আলমসাজিল্লাহ তার মানে হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করার জন্যে আল্লাহ তালাকে ডাকার জন্যে যে ঘরগুলো বানানো হয়েছে এই ঘরগুলোকে আল্লাহ তালা নিজের সানে নিজের সঙ্গে এজাফা করেছেন নিজের সঙ্গে রিলেট করেছেন নিজের সঙ্গে সম্পর্কিত করে ইচ্ছার নামকরণ করেছেন বাইতুল্লাহ বইয়ুতুল্লাহ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 পৃথিবীর অনেক সময় কোনো কোনো দেশে কোনো কোনো জালিম শাসক গোষ্ঠী মসজিদ বন্ধ করে দেয় যখন সোভিয়েত রাশিয়া ছিল এক সময় তারা মুসলিম দেশগুলো দখল করে রুশি তুর্কিস্তান কাজাকিস্তান সামারকান বোখারা এই সমস্ত এলাকায় কাতারিস্তান তারা অনেক মসজিদ বন্ধ করে দিয়েছিল আলবেনিয়া কমিউনিস্ট শাসক যখন তারা এসেছিল অনেক মসজিদ তালা লাগিয়ে দিয়েছে মসজিদকে মিউজিয়াম বানিয়েছে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 দিনই তালিমের জন্য মসজিদকে ব্যবহার করা উচিত সেখানে বসে বসে আল্লাহর ইবাদত করবে কোরআন শিখবে মাসাইল শিখবে জালসা দিনই তালিমের কাজ মসজিদে চালু রাখতে আবাদ করার জন্য যেভাবে আর মসজিদে নবাবীকে নবী করিম সাল্ল তালিমের দাওয়াতের মার্কাজ বানিয়েছেন এবং ইসলামী তৎপরতার সকল কিছুর কেন্দ্রবিন্দু বানিয়েছেন তাহলে এইভাবে লোকেরা যখন মসজিদে যাওয়া আসা করে মসজিদে জমায়েত হয় আর সে কোনো একটা হালাকার মধ্যে তারা বসে ইয়াতলু নাকি তা বলল আল্লাহ কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত বলতে তেলাওয়াত শিখা হেফজ করা তাজভেদ শিখা সহি করে পড়তে শিখা আলি বাত আশা থেকে শুরু করে করমসাহ কীভাবে তেলাওয়াত করতে হবে এগুলো লার্ন করে বড়রা করতে পারে ছোটরা করতে পারে এটাও তেলাওয়াত এরপরে শুধু তেলাওয়াত নয় ওয়াইয়া দার আসু না না হুম তারা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 এদের ব্যাপারে আল্লাহর কাছে যে সমস্ত ফেরেস্তা আছেন তাদের সঙ্গে আলোচনা করে অনেক ফজিলত অনেক মর্যাদা আল্লাহর সঙ্গে যারা আছেন আল্লাহর কাছে যারা আছেন ফেরেস্তারা ভালা ইকা তুহু আল মুাবন আল্লাহর ঘনিষ্ঠ ফেরেস্তারা আছেন তাদের সঙ্গে আল্লাহ তালা এই মসজিদে বসে বসে যারা দিনই তালিম করে তাদের কথা আলোচনা করেন তাহলে মসজিদটা এত বড় ফজিলতের জায়গা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 ামালাইকুম আহমতুল এবং উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো যে অন্য কাউকে ডেকে না তার অর্থটা এখানে কি বোঝানো যাচ্ছে যে আল্লাহর অন্য কাউকে শরীর করোনা নাকি দিনী আলোচনা বাদে অন্য কোন গল্প করা বা অন্যান্য মসজিদে দেখা যায় কোন আলোচনা আলোচনা করা যায় কোনটা আলোচনা করা যায় না আমাদের সামনে কয়েক আলোচনা হবে ইনশাআ আমরা এখন ওগুলো শেষ করিনি আর যে আয়াতের রেফারেন্স আপনি দিয়েছেন সিরাজ নম্বর আয়াত আল্লাহ ছাড়া কাউকে মসজিদে না। এখানে সরাসরি শেরিকের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে এবং আল্লাহ তালা তো জানেন যে আল্লাহকে ডাকতে এসে মানুষ শুরু করে দেবে এই কোন কোনো কোনো মসজিদে গেলে আপনি দেখবেন যে কিছু মসজিদের হচ্ছে সেখানে কিছু সেখানেই শেরেক পর্যন্ত হয়ে যায় কোন কোনো জায়গায় মসজিদের মধ্যে যখন আল্লাহতালার কাছে দোয়া না করে সেখানে যদি আহ্বান করা হয় অমুকের কাছে দোয়া করো অমুক এত বুজুর্গ এত ক্ষমতা এত পাওয়ার তার কাছে কিছু পাওয়া যায় এরকম বিষয়গুলো সেরেকের সংমিশ্রণ হতে পারে মানুষের তহিদের কাছে এসে সেরেক শুরু করে দেয় তে এইগুলোর ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করেছেন যে মসজিদগুলোকে পিওরলি একদম তহিদের ভিত্তিতে আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালার ইবাদত শুধু করলেই হবে না তার ভিত্তি হওয়া লাগবে তাও অনেক মানুষের বাদতের মধ্যে তাওহিদ থাকে না সেরেক থাকে কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় এসে সেরেক যোগ করে দেয় ওই জিনিস থেকে আল্লাহ তালা সতর্ক করেছেন আমরা জানি যে অনেক মসজিদে আপনি দেখবেন ফর এক্সাম্পল সামনে অনেক কিছু লেখে রাখলো আল্লাহ বিরাট করে আল্লাহ তালার নাম লেখে থাকলো পাশাপাশি মোহাম্মদ বিরাট করে লেখে রাখলো এরপরে আবু বকর অমর আলী ওসমান কত কিছু লেখে রাখে মসজিদে শুধু আল্লাহর জন্য এই সব নাম টাম তো এখানে থাকার কথা ছিল না এগুলো থেকে সতর্ক থাকতে হবে আর এই কথা পরে আরও আসবে পরবর্তী সেশনে ইনশাআ আমরা শুনবো এখন আমাদের এই সেশনের সমাপ্তি এখানে হচ্ছে ويلي توفيق والسلام عليكم ورحمه الله وبركاته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 थ्री जीरो नंबर জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি মানবতার সমাধান